মান মনস্যমান পিতা বুদ্ধিমান মনস্যমান বলতে দ্বিধা নেই মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী হলো মধ্যযুগের মঙ্গল বাহিনী যার সূচনা হয়েছিল চেঙ্গিস খানের হাতে মধ্যপ্রাচ্য ও ইউরোপে তাতার বাহিনী নামে পরিচিত ছিল মঙ্গল বাহিনী বারোশ সালে চেঙ্গিস খানকে মঙ্গোলিয়ার স্তেপের একচ্ছত্র অধিপতি বা গ্রেট খান হিসেবে ঘোষণা করার পর মঙ্গল বাহিনী একে একে জয় করে নিয়েছিল এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী এই মঙ্গলদের জয়যাত্রা চেঙ্গিস খানের সময় থেকে অব্যাহত ছিল পরবর্তী গ্রেট খানদের সময়ও ভাবতে অবাক লাগে বারোশো সাল থেকে বারোশ সাল এই অর্ধশত বছরে তারা একটি যুদ্ধেও হারেনি বাগদাদ সমরকান্দ বেইজিং বোখারা দামেশ আলেপ্পোর মতো বড় বড় শহরগুলো তাঁতারি হামলায় মাটির সাথে মিশে গিয়েছিল কি পূর্ব কি পশ্চিম এমন একটি রাজ্য ছিল না যারা মঙ্গলদের গতিপথে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করতে পেরেছিল বিশ্বজয়ের যে আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে মারা গিয়েছিলেন চিঙ্গিস খান তার পুত্র ও পৌত্ররা তা যেন সত্য করতে চলেছিল মঙ্গল নেতা চিঙ্গিস খানের পৌত্র হালাকু খানের নির্মমতা ও নৃশংসতায় তৎকালীন জ্ঞান বিজ্ঞানের রাজধানী বাগদাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিলীন হয়ে গিয়েছিল শত শত বছরের সঞ্চিত জ্ঞান বিজ্ঞানের সকল ভান্ডার। ইতিহাসের নজিরবিহীন বর্বরতায় বাগদাদেই প্রাণ হারিয়েছিল প্রায় দশ লক্ষ মানুষ নিশ্চিন্ন হয়ে গিয়েছিল পাঁচ শত বছরের গৌরবময় আব্বাসীয় খেলাফত তাদের বর্বরতায় ইউরোপ ও এশিয়ায় কোটি কোটি নিরীহ মানুষ প্রাণ দিয়েছিল অনেকটা বিনা প্রতিরোধেই তাই সারা বিশ্বের মানুষ ভাবতে শুরু করেছিল মঙ্গলদের থামানো বোধ অসম্ভব কিন্তু বারোশ সালে হঠাৎই থেমে গেল অপ্রতিরোধ মঙ্গলদের জয়রথ এক অসাধ্য সাধন হল ফিলিস্তিনের গাজার অদূরে আইন জালুত প্রান্তরে যে মহানায়কের অসীম দুঃসাহসিকতায় রচিত হয়েছিল সে অনবদ্য বিজয় গাঁথা তিনি আর কেউ নন মামলুক সুলতান সৈফুদ্দিন কুতুজ বাঙালি মুসলিমদের মাঝে নেহায়ত অচেনা একটি নাম তাই এবারের এপিসোডটি তারই স্মরণে প্রিয়দর্শক নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে পেতে থাকুন সকল আপডেট আল মালিকুল মুজফ্ফর সৈফুদ্দিন কতুজ উরফে মাহমুদ বিন্দুদিন খাওয়ারিজিম শাহ আনুমানিক বারোশো একত্রিশ খ্রিস্টাব্দে পারস্যের বিখ্যাত খাওয়ারিজমি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মমদুদ খাওয়ারিজমি মঙ্গলদের সাথে যুদ্ধের প্রথম দিকেই শাহাদ বরণ করেন তিনি যুদ্ধের আগে চাচাতো ভাই সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমিকে ছেলে শিক্ষা শিক্ষাদীক্ষা ও লালন পালনের ওসিয়ত করে যান তাই চাচার স্নেহে তার শৈশব কাটতে থাকে রাজপ্রাসাদেই তবে দ্রুতই মঙ্গলদের হাতে খাবারিজম সাম্রাজ্যের পতন ঘটলে তাকে দাশ হিসেবে বিক্রি করে দেয়া হয় সিরিয়ায় অপহরণকালে শিশু সাইফুদ্দিন মঙ্গল শূন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে এ কারণে মঙ্গল শূন্যরা ক্ষুব্ধ হয়ে তাকে কুতুজ নামে ডাকে যার অর্থ হল নিকৃষ্ট কুকুর পরবর্তীতে তিনি কুতুজ নামই প্রসিদ্ধি লাভ করেন যাহব মিশরের সর্বশেষ আয়ুবী সুলতান আল মালিকুসালেহ ক্যাত নজমুদ্দিন আয়ুব তাকে মামলুক হিসেবে ক্রয় করেন। নেন বিশ্বস্ত ও সুপ্রশিক্ষিত সামরিক ইউনিট গড়ে তোলার লক্ষ্যে সুলতান কর্তৃক যে সমস্ত কৃতদাস ক্রয় করা হতো তাদেরকে মামলুক বলা হয় সাইফুদ্দিন কুতুজকে সুলতান নাজমুদ্দিন আয়ুব ধর্মীয় শিক্ষায় দীক্ষিত ও রণবিদ্যায় পারদর্শী করে তার বাহিনীতে ভর্তি করেন এ সময় কুতুজ সপ্তম ক্রুষির যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মনসুরার যুদ্ধে ক্রুষিডারদের বিরুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়ে বিজয় নিশ্চিত করেন এরপর আপন দক্ষতা ও বিচক্ষণতা বলে মিশরের প্রশাসনিক কার্যে নিজের শক্ত অবস্থান গড়ে নেন এদিকে সুলতান নজমুদ্দিন আইয়ুবের মৃত্যুর পর আইয়ুবি সাম্রাজ্যের কার্যত পতন ঘটে ক্ষমতা দখল করে নেয় মামলুকরা সূচনা ঘটে তথা এই মামলুকদের ক্রীতদাসের তবে সাম্রাজ্যে ব্যাপক গোলযোগ দেখা দিলে ভূমোর অর্থনীতি দুর্বল প্রশাসনিক ব্যবস্থা অপরদিকে মঙ্গলদের আক্রমণের আশঙ্কার প্রেক্ষিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বারোশ উনষাট খ্রিষ্টাব্দে মিশরের ক্ষমতা দখল করে নেন এই তরুণ মমলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ এদিকে হালাকু খানের বাহিনী শুধু বাগদাদ ধ্বংস করেই থেমে থাকেনি ইরাক থেকে সিরিয়া হয়ে তারা এগিয়ে চলেছিল মিশরের দিকে পথে সিরিয়ার দামেস ও আলেপ্পোর পতন হয় তাদের হাতে সেই শহরের মানুষগুলোকেও বরণ করতে হয়েছিল বাগদাদবাসীর মতো ভয়াবহ পরিণতি মঙ্গলদের ভয়ে সিরিয়া থেকে পালিয়ে তখন দলে দলে মানুষ আশ্রয় নিচ্ছিল মিশরে এদিকে হালাকুর পরবর্তী পরিকল্পনা ছিল মিশর দখল করা কেননা তখনকার সময়ে মিশর জয় করার অর্থই হচ্ছে সমগ্র উত্তর আফ্রিকা জয় করে ফেলা আর উত্তর আফ্রিকা থেকে জিব্রাল্টার হয়ে একবার স্পেনে ঢোকার অর্থই হচ্ছে নিমিশে ইউরোপকে পদানত করা সেটি করতে পারলেই পূর্ণ হবে পিতামহ চিঙ্গিস খানের বিশ্বজয়ের স্বপ্ন তাই মঙ্গলদের বিশ্বজয়ের স্বপ্নে একমাত্র বাধা তখন মিশরের তরুণ মমলুক সুলতান সৈফুদ্দিন কতুজ বারোশো সালের বসন্তের শেষের দিকে বাতাস গ্রীষ্মের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছিল সুলতান সাইফুদ্দিন কতুজ তার কায়রোর রাজপ্রাসাদে অবস্থান করছিলেন এ সময় তার কাছে পৌঁছল মঙ্গল যুবরাজ হালাকুর ভয়াবহ বার্তা তাতে লেখা ছিল অন্যান্য দেশগুলোর ভাগ্যে কি ঘটেছিল তোমার সেটা চিন্তা করে আমাদের কাছে আত্মসমর্পণ করা উচিত তুমি শুনেছ কিভাবে আমরা বিশাল বিশাল সাম্রাজ্য জয় করেছি এবং বিশৃঙ্খলময় দূষিত পৃথিবীকে পরিশুদ্ধ করেছি আমরা বিস্তীর্ণ ভূখণ্ড জয় করে সেখানকার সকল মানুষকে হত্যা করেছি তাই আমাদের আতঙ্কের হাত থেকে তুমিও পালিয়ে বাঁচতে পারবে না তুমি কোথায় পালাবে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে আমাদের ঘোড়া যেমন তেজি আমাদের সরগুলো তেমন তীক্ষ্ণ আমাদের তরবারিগুলো বজ্রের মতো আর আমাদের হৃদয় পর্বতের মতো শক্ত মরু বালুকার মতো আমাদের সৈন্য সংখ্যা গুণে শেষ করা যাবে না কোনো দুর্গ আমাদের আটকাতে পারবে না কোনো সৈন্য দল পারবে আমাদের রুখতে তোমার আল্লার কাছে তোমাদের ফরিয়াদ আমার বিরুদ্ধে কোন কাজেই আসবে না কোন শোকের মতো আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে না কোন অস্ত্র গলাতে পারবে আমাদের মন শুধু যারা প্রাণ ভিক্ষা চাইবে তারাই আমাদের হাত থেকে বাঁচতে পারবে সুলতান কুতুস ভালোভাবেই জানতেন ইতিপূর্বে যারা বিনা যুদ্ধে মঙ্গলদের ভয়ে আত্মসমর্পণ করেছিল তাদের কি করুণ পরিণতি হয়েছিল তাই কাপুরুষের মতো বিনা যুদ্ধে অপমানের সাথে মরার চেয়ে তিনি চাইলেন এই বর্বর বাহিনীকে মোকাবিলা করতে তাই মঙ্গল মঙ্গলদূতের চিঠির উত্তরটা সুলতান কুতুজ দিয়েছিলেন তা শিরুচ্ছেদ করে এর ফলাফলটা সকলের কাছে নিশ্চয়ই অনমেয় সুলতান কুতুজ প্রস্তুতি নিতে শুরু করলেন মঙ্গলদের মোকাবেলা করার এদিকে সুলতান কুতুজের সভাসদের অনেকেই মঙ্গলদের বিভীষকার কথা চিন্তা করে তাকে আত্মসমর্পণের পরামর্শ দেন কিন্তু নির্ভীক সুলতান এ কাপুরুষিত আত্মসমর্পণের পক্ষে ছিলেন না তিনি দরাজ কণ্ঠে বললেন কেউ যদি আমার সাথে নাও যায় তবুও আমি একাই যাব তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করতে আজ আমরা যদি ইসলামের পক্ষে না দাঁড়াই তাহলে আর কে দাঁড়াবে এ সময় মিশরে মস্ত বড় ইসলামিক স্কলার শেখ ইজ্জুদ্দিন সালাম তার বক্তব্যে সুস্পষ্টভাবে সুলতান কুতুজের এই সিদ্ধান্তকে সমর্থন জানান এবং জনগণকে দলে দলে কুতুজের বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান এদিকে সুলতান কুতুজ পূর্বের বিরোধ সিরিয়া থেকে ডেকে এনে সেনাপতি নিয়োগ করেন আরেক কিং কিংবদি মামলুক কমান্ডার রুকন উদ্দিন বেবার্সকে যিনি যুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালন করেন এদিকে যাত্রাপথে হালাকু খবর পেলেন তার ভাই গ্রেট খান মঙ্গে মারা গেছেন তাই একটি বিরাট সংখ্যক সেনাবাহিনী নিয়ে তিনি মঙ্গোলিয়া ফিরে গেলেন গ্রেট খানের শেষকৃত্যে যোগ দিতে বাকিদের তিনি রেখে গেলেন তার বিশ্বস্ত ও দক্ষ সেনাপতি কিতবুকার অধীনে মিশর আক্রমণের জন্য সুলতান বুঝতে পেরেছিলেন মঙ্গলরা যদি আগেভাগেই তার উপর চড়াও হয় তাহলে দেশের নিরাপত্তা বিপন্ন হবে এবং স্বাধীনতা রক্ষা করা কষ্টকর হয়ে যাবে অতএব মিশরের অভ্যন্তরে থেকে আত্মরক্ষার পরিবর্তে সম্মুখে অগ্রসর হয়ে সিরিয়ায় মঙ্গলদের উপর আক্রমণাত্মক হামলা পরিচালনাকেই তিনি সমীচীন মনে করলেন বারোশ সালের তিন সেপ্টেম্বর ফিলিস্তিনের গাজার কাছে ঐতিহাসিক আইন জালুত প্রান্তরে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হয় আমলুকরা স্থানীয় ভূ প্রকৃতি সম্পর্কে ভালোভাবে অবহিত ছিল কৌশল হিসেবে কুতুজ তার বাহিনীর একটি অংশকে স্থানীয় পাহাড়ে লুকিয়ে রাখেন এবং বাইবার একটি ক্ষুদ্র চোখ ও সেনা দল দিয়ে পাঠিয়ে দিন মঙ্গলদের মোকাবেলায় दुपक्षुखी हार पर मंगल्वर फादे फलार जन वाइबर्स हिट एंड रान कौशल क्या আক্রমণ করে মামলোকরা পালিয়ে যাচ্ছে দেখে মঙ্গলরা তাদের ধাওয়া করে বাইবার্স মঙ্গলদের সেই পার্বত্য এলাকায় নিয়ে যেতে চাইছিলেন যেখানে মামলোক সৈন্যরা গাছপালা আর পাহাড়ের আড়ালে ও পেতেছিল বাইব পুরো মঙ্গল বাহিনীকে মামলোক সৈন্যদের এম্বুসের মাঝে নিয়ে আসলেন যখনই মঙ্গল সৈন্যরা পার্বত্য এলাকার কাছে গিয়ে পৌঁছল তখনই মামলোক সৈন্যরা তাদের সামনে আবির্ভূত হল সাথে সাথে দুপাশ থেকে মঙ্গলদের উপর নেমে আসল তীর বৃষ্টি এভাবে মঙ্গল সৈন্যরা আবিষ্কার করল যে সুলতান কুতুজের নেতৃত্বাধীন মূল বাহিনী চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে মঙ্গলরা এবার খুব ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক যুদ্ধ শুরু করল তাদের আক্রমণে মমলুকদের বামবুজ্য বুজ্জ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু সুলতান কুতুস যখন এ অবস্থা দেখলেন তিনি তার মাথার শিরস্থান ছুঁড়ে ফেলে দিলেন ফলে তার সৈন্যরা তাকে চিনতে পারল এ সময় তিনি সৈন্যদের লক্ষ্য করে চিৎকার করে বলতে থাকেন ওয়া ইসলামা ওয়া ইসলামা মামলুক সৈন্যরা এবার যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হল ফলে যুদ্ধের মোড় মামলুকদের দিকে ঘুরে যায় এক পর্যায়ে মঙ্গল সেনাপতি কিতবুবা নিহত হয় তারপরে ছত্রভঙ্গ হয়ে পড়েন মঙ্গল সেনাবাহিনী বিক্ষিপ্ত মঙ্গলরা দিকবিদিক পালিয়ে যেতে থাকে কমান্ডার বাইবার নেতৃত্বে কুতুজের সৈন্যরা প্রায় তিনশো কিলোমিটার তাড়িয়ে গুটি কয়েকজন বাদে সকল হানাদার সৈন্যকে হত্যা করে এভাবে সুলতান কুতুজের দুঃসাহসিকতা ও বীরত্বের কাছে পরাজয় ঘটে অহংকারী বর্বর ও জালিম হালাকুবাহিনীর নিমিশে চূর্ণ হয়ে যায় তাদের আকাশ দম্ভ শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি হল জালুতের যুদ্ধ কেননা এই যুদ্ধে সুলতান কুতুজ হেরে গেলে উত্তর আফ্রিকা স্পেন ও ইউরোপ পরিণত হত বাগদাদ সমরকান্ত ও বেইজিংয়ের মতো ধ্বংসস্তপে আদৌ মানবসভ্যতার ওই ক্ষত সেরে উঠত কিনা সেই প্রশ্নের উত্তর কারও জানানি তবে বর্বর মঙ্গল বাহিনীকে রুখে দেয়ার অনন্য কীর্তির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন সুলতান সাইফুদ্দিন কতুজ আইন জালুতের পর বাইব সুলতান কুতুজের নির্দেশে মঙ্গলদের তাড়িয়ে দেন জেরুজালেম থেকে এরপর তিনি একে একে মঙ্গলদের বিতাড়িত করতে থাকেন দামেশ হেমস এবং আলেপ্পো থেকে मात्र पंचाई दिन पराम जेलान कतुश केमांडर धारणाण्डर कमांडर बै जड़ीत नामक स्थानीय दाफन परवर्ती कायरते कबर स्थानान्तर मुस्लिम उम्मा अकाले हारिय অপার সম্ভাবননাময় এক যোগজ্ নেতাকে যার হাত ধরে রচিত হতে পারত নতুন সব বীরত্বের ইতিহাস কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিল হয়তো একটু ভিন্ন রূপেই তাই তো তিনি সুলতান কুতুজের অভাব পূরণ করে দিলেন তারই ঘাতক কমান্ডার বাইবার্সের মাধ্যমে সুলতান কুতুজের পর বারোশো সালে ক্ষমতায় অধিষ্ঠিত হন দ্য প্যান্থার খ্যাত রুকনুদ্দিন বাইবার্স কমান্ডার বাইবার্স এখন সুলতান রুকনুদ্দিন বাইবার্স যার পরবর্তী শাসনকাল ইতিহাস অবাধ দৃষ্টিতে অবলোকন করছিল যিনি ক্রুসের গুঁড়িয়ে দিচ্ছিলেন গুপ্ত ঘাতক থেকে তাদের উচ্ছেদ করছিলেন আর্মিনীয় পর্বত আরোহীদের আবার নথিস প্রতিটি রণক্ষেত্রে নাস্তানাবোধ করে চলেছিলেন অজীয় মঙ্গল বাহিনীকে একই সাথে এগিয়ে যাচ্ছিলেন এশিয়া মাইনরের দিকে কিন্তু সেটিও আরেক উপাখ্যান আজকের ভিডিওর অন্যতম আলোচিত এই ব্যক্তিত্বকে নিয়ে বিস্তারিত থাকছে পরের এপিসোডে সে পর্যন্ত সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে সেই সাথে লাইক এবং শেয়ার করে যুক্ত থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক পেতে ভিডিও নিচে ডিসক্রিপশন চেক করুন ধন্যবাদ